আসসালামু আলাইকুম আলহামী আলহামদুলিল্লাহ আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদের আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে সেটা হচ্ছে আল্লাহর উপর কোসুম খাওয়া বা আল্লাহর ব্যাপার নিয়ে কসুম খাওয়া হ্যাঁ যেটা বলা হয় হ্যাঁ আরবি তলিসাম আল্লাহ বলা হয় বা ব্যাপারে যে আল্লাহর উপর এই ব্যাপারে কসম খাইলেন যে তিনি যেন এই কাজ করে দেয় অথবা এই কাজ যেন না করে আল্লাহর উপর কসম দিলেন আপনি হম আল্লাহকে কসম দিলেন হ্যাঁ এরকম মানে এটা দৃষ্টান্ত যেমন আল্লাহর কসম আল্লাহ আহ ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না এই জাতীয় কসম খাওয়া মানে আল্লাহর কসম খাওয়া বা আল্লাহর ব্যাপার নিয়ে কসম খাওয়া এটা হচ্ছে মানে এই জাতীয় কসমের कसम खा नम्बर प्रकार हम ए रख कसम खुल उद्देश्य हम आल्लर परत्यधिक मान भलोधारणा रखा जी आल्लर दान आस्थाशील हो रकम बला कठिन इमान नहीं बला অনেকে বলে থাকে এরকম কসম করে থাকে আল্লাহকে কসম দিয়ে থাকে যেমন কেউ বলে আসানি আমি যে হ্যাঁ আমার প্রতিপালক আপনাকে কসম দিয়ে বলছি যে আপনি আমার ব্যাপারটাকে সহজ করে অথবা এমন বলা যেমন দেবেন যে হে আল্লাহ আপনাকে কসম দিয়ে বলছি যে হে আমার প্রতিপালক যে আপনি আপনার পথে যারা যুদ্ধ করছে তাদেরকে আপনি অবশ্যই সাহায্য করবেন হম এর বিধান হচ্ছে যে এরকম বলা যায়েজ ওই ব্যক্তির জন্য कठिन से आल्ला आस्था नहीं कथा तरजारमान इटार प्रमाण हनिसीस जे रूर आकलम যে আল্লাহর ব্যাপারে যদি কসম খায় তাহলে আল্লাহ তার কসমকে ঠিক রাখেন মানে তাকে তার কসমটা নষ্ট করেন না এই হাদিস দ্বারা প্রমাণ মিলে যা আস্থা নিয়ে আল্লাহর কসম খাওয়া যেতে পারে এরকম আরেকটা প্রকার রয়েছে আল্লাহর কসম খাবার সেটা হচ্ছে কসম খাবার আসল উদ্দেশ্য বা পিছনে যে জিনিসটা তাকে উৎসাহিত করেছে সেটা হচ্ছে গুরুর অহংকার অথবা এজাব বিনস মানে নিজের নিজের প্রতি অত্যধিক হ্যাঁ আপনার আস্থা নিয়ে নিজের প্রতি আপনার প্রাপ্য যে আমার সেটা আমার প্রাপ্য এবং আমি সেটা অবশ্যই পেতে পারি আমার অধিকার আছে এরকম অধিকার নিয়ে কথা বলা অথবা আল্লাহর কোনো বান্ধাকে আল্লাহ দয়া করবে সেটাকে সীমিত করে দেওয়া से उद्देश्य है तेल ये आसले মানে এই কসমের প্রতি যদি উৎসাহিত এমন হয় যে তার মধ্যে তার অধিকার মনে করছে অবশ্যই হারাম হবে নাজায়জ হবে যেমন দৃষ্টান্ত কেউ এরকম বলা যে অসান্ত আরেক অরব্বী আল্লাহ তহির আলি ফুলান যে হিয় আল্লাহ দিয়ে বলছি আমার প্রতি পালক আপনি অমুখে ক্ষমা করবেন না এরকম বলা والله لا اله الا الله لله ফুলান আলাইহি دخل الجنه جাল্লাহর কসম যে আল্লাহ ওকে ক্ষমা করবে না অথবা ওকে জান্নাত দিবেন না এরকম বলা এরকম বলা হচ্ছে হারাম এর প্রমাণ কি قال والله لا يغفر الله وإن الله تعالى قال من ذا الذي يتألى علي الا اغفر لفلان فاني قد غفلت لفلان واحبطت عملك মুসলিম শাইখুল হাদিস রাসূল বলেন যে এক ছিল যে আল্লাহর কোসম আল্লাহ উম ব্যক্তিকে ক্ষমা করবেন না তখন আল্লাহ রুসান বললেন যে আল্লাহ সেই সেই কোন ব্যক্তি যে আমার নামকা আমি ক্ষমা করব না তাইলে আমি তাকেই ক্ষমা করে দিলাম ও বাধ্য আমার আর তুমি যেই উপর ভিত্তি করে আত্মবরিতে দেখিয়েছ এই জন্য তোমার সমস্ত আমল আমি ধ্বংস করে দিলাম তাইলে ব্যাপারটা খুবই হ্যাঁ আপনার করেছে এখন কথা হচ্ছে যে যে আপনার এই জাতীয় কসম খাওয়া যে হারাম এটা আসল উদ্দেশ্য কি হম এই জাতীয় কসম হারাম হওয়ার আসল কারণ হচ্ছে আল্লাহর সাথে বেদী করা হয় এবং আল্লাহর যে মানে বিশাল রহমতের ভান্ডার সেটাকে সংকীর্ণ করে আনা হয় অথবা আল্লাহর নামে কু ধারণা করা হয় এই সমস্ত কারণে এই জাতীয় কসম খাওয়া হারাম আল্লাহ শাহ কাছে আমরা ফরিয়াদ করবো যে আল্লাহ যেন আমাদেরকে এই জাতীয় কসম খাওয়া থেকে দূরে রাখেন এবং আল্লাহর সম্মান রক্ষা করার আল্লাহ তফিক দেন ওসল্লাহ আলানবাহি